পরিবেশিত হবে পৃথিবীর আলোচনা করেছি যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি সুস্পষ্ট বিজয় যার ফলে পুরো আরবরাই মুসলিমদেরকে সমীহের চোখে দেখতে শুরু করে অন্যদিকে উহুদের যুদ্ধে মুসলিমদের একটি বড়স্বর বিপর্যয় হয়েছিল যে কারণে মুসলিমদের অবস্থান কিছুটা পিছিয়ে যায় যদিও এই যুদ্ধে কুরাইশা সুস্পষ্টভাবে মুসলিমদের ওপর আধিপত্য অর্জন করতে পারেনি তবু তারা নানাভাবে এই যুদ্ধকে নিজেদের বিজয় হিসেবে প্রচার করতে থাকে এই কাজে তাদের কবিরা বিভিন্ন কবিতায় কুরাইশদের গুণগান গাইতে থাকে আমরা এর আগে বহুবার উল্লেখ করেছি সে যুগে কবিতায় ছিল মিডিয়া বর্তমানে আমরা দেখি বিভিন্ন বুদ্ধিজীবীরা কখনো ইনিয়ে নিয়ে কখনো প্রকাশ্যে তাদের সমর্থিত রাজনৈতিক দল বা শক্তির গুণগান করে এর মাধ্যমে তারা মানুষের কাছে সেই দলের সমর্থন বৃদ্ধি করার চেষ্টা করে সামাজিক বৈধতা ও শ্রেষ্ঠত্বের পক্ষে যুক্তি হাজির করে এই ধরনের প্রপাকাণ্ডা সে সময়ও ছিল কোরাইশদের একদল কবি ছিল যারা তাদের পক্ষের মিডিয়া কর্মী হিসেবে কাজ করত অহুদের যুদ্ধের পর তারা কুরাইশদের মিডিয়া ক্যাম্পেইন করতে থাকে। তাদের জন্য মুসলিম কবিরাও লিখতে থাকেন মুসলিমদের মধ্যে যারা এই কাজে অগ্রগামী ছিলেন তারা হচ্ছেন হাসান সাবিত আবদুল্লাহ বিন রওয়াহা এবং ক্যাবি বিন মালিক রদুল্লাহ আনহুম হাসান রাজ আনহু প্রচন্ড আক্রমণাত্মক ভাষায় কবিতা লিখতেন তিনি কবিতার ভাষায় উহুদের ময়দানে কুরাইসদের কাুরুষতার বর্ণনা দেন কিভাবে তারা সেদিন পতাকা ফেলে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছিল সেই দৃশ্য তুলে ধরেন এভাবে কবিতার মাধ্যমে উভয় পক্ষ জবাব পাল্টা জবাব দিয়ে মিডিয়ার যুদ্ধ জারি রাখে অন্যদিকে আরবের কিছু গোত্র অহুদে মুসলিমদের পরাজয়ে বেশ খুশি হয় তারা অনেকেই মদিনা আক্রমণ করার প্রস্তুতি নেয় তারা আশা করছিল মুসলিমদের এই দুর্বলতার সুযোগে ইসলামকে চিরতরে শেষ করে দেয়া যাবে এমন কি? মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ কিছু গোত্র আদল এবং কর্রাহ এই দুটো মুসলিমদের দুর্বলতা সুযোগে সরযন্ত করা শুরু করে এই গোত্রগুলো কেউই মোদিনার বিরুদ্ধে সর্বাত্মক সামরিক হামলা চালানোর সুযোগ পায়নি কিন্তু তাদের সেরকমই কিছুটা উদ্দেশ্য ছিল অতর্কিতে হামলা চালিয়ে সর্বোচ্চ পরিমাণ ক্ষতি সাধন করার চেষ্টা করে এবং মদিনাবাসীকে ভীত সন্ত করার জন্য উঠে পড়ে লাগে তারা অন্যদিকে মদিনা রাষ্ট্রের অভ্যন্তরীণ আরও একটি সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে আর সেটি হচ্ছে কিছু তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে প্রতিটি বিদ্রোহ ও ষড়যন্ত্র দমন করা সম্ভব হয় তাই অহুধ পরবর্তী বেশ কয়েক মাস অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলায় মুসলিমদের ব্যস্ত সময় কাটাতে হয় আগামী দুই কিংবা তিন পর্বে আমরা অহুদ এবং খন্দকের মধ্যবর্তী ঘটনাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমরা প্রথমে আলোচনা করব বনু আসাদের বিরুদ্ধে অভিযান নিয়ে আরব উপদ্বীপে বিভিন্ন জায়গায় রসুল্লা সাল আলী হাসলামের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সক্রিয় ছিল তাদের দেওয়া তথ্য থেকে রসুল্লাহ আলী হাসলাম জানতে পারলেন তুলাইহা আল আসাদির নেতৃত্বে বনু আসাদ গোত্র মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এই তুলাইহা আল আসাদির কাহিনী বেশ ইন্টারেস্টিং তার পুরো নাম তুলাইহা এ বিন খোয়াইলিদ এ বিন আল আসাদি প্রথমে সে ছিল ইসলাম ও রসুল্লাহ শত্রু পরে মুসলিম হয় কিন্তু আবার রসুল্লাহ সাল্লু আলী হাসলামের মৃত্যুর পর সে নিজেকে নবী হিসেবে দাবি করে বসে এরপর সে আবার মন পরিবর্তন করে এবং মুসলিম হয়ে যায় সবশেষে সে একজন মুজাহিদ করে। তোলাই হার পরিকল্পনা ছিল মদিনায় সর্বাত্মক সামরিক হামলা চালানোর তার স্বপ্ন ছিল মদিনা সম্পদ লাভ করবে এবং কোরাইশের সাথে এক হয়ে মদিনা দখল করবে কিন্তু রসুল্লাহসাল্লু আলী হাসলাম তার আগেই তাদের উপর অতর্কিত হামলা চালানোর সিদ্ধান্ত নেন বলা হয় তিনি আবু সালাম নেতৃত্বে আনসার ও মোহাজিদের সমন্বয়ে গঠিত দেড়শো সৈন্য একটি দল পাঠান হাতে জিহাদের পতাকা তুলে বনু আসাদের ক্যাম্পে পৌঁছা পর্যন্ত তোমরা এগোতে থাকবে তারা আক্রমণ চালানোর আগেই তাদের উপর হামলা চালাবে মোহারম মাসের এই অভিযানে অতর্কিত হামলায় বনু আসাদ তাদের গরুবাছর রেখে পালিয়ে যায় তাদের ধারণাই ছিল না মুসলিমরা তাদের উপর এভাবে হামলা করে বসবে আবু সাল্লামা রাজু বিজয় হয়ে ফিরে আসলেন আবু সাল্লামা এব্দুল আসাদ ছিলেন ইসলামের প্রথম যুগের একজন মুসলিম অহুদের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন কিন্তু এই অভিযান শেষে তার অহুদের জখম থেকে পুনরায় রক্ত শুরু হয় এবং তিনি আল্লাহর রাস্তায় শহীদ হন এই অভিযানটি ছিল একটি সফল অভিযান মুসলিমদের সামরিক তৎপরতা দেখে বনু আসাদ মদিনা আক্রমণের চিন্তা বাদ দেয় এবং মুসলিমদের সাথে শান্তি চুক্তি করে আজকের দ্বিতীয় ঘটনা খালিদ বিন সুফিয়ানী আল হুজালিকে হত্যা করার ঘটনা এটি ছিল একটি গুপ্ত হত্যার অপারেশন মুসলিমদের দুর্বল অবস্থার সুযোগে আরও একটি মোশ্রিক গোত্র মদিনা আক্রমণের ষড়যন্ত্র করছিল তারা হল হুজাইল গোত্র এবং এর নেতৃত্বে ছিল খালিদি বিন সুফিয়ান আল হুজালি সে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করে এবং যুদ্ধর জন্য সৈন্য সংগ্রহ করতে শুরু করে এই লোকটা ছিল খুব প্রভাবশালী এবং এই যুদ্ধের মূল হতাাল সিদ্ধান্ত নিলেন পুরো গোত্রের বিরুদ্ধে যুদ্ধে না গিয়ে শুধু এই লোকটাকে সরিয়ে দিতে পারলেই হুজাইল গোত্র নিষ্ক্রিয় হয়ে পড়বে তিনি ডেকে পাঠালেন জুহাইনা গোত্রের আব্দুল্লাহকে বললেন আমি জানতে পারলাম খালিদিন সুফিয়ান আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সে এখন আরিনায় আছে তুমি তার কাছে যাবে এবং তাকে হত্যা করবে আবদুল্লাহ জিজ্ঞেস করলেন আমি তাকে কিভাবে চিনব আপনি কি তার বর্ণনা দিতে পারেন রসল্লা সাল আলী আসালাম বললেন তুমি যখন তাকে দেখবে ভয় কেঁপে উঠবে কিন্তু আমি এই জীবনে কখনো কাউকে দেখে ভয় পাইনি নবীজি বললেন তুমি খালিদি বিন সুফিয়ানকে দেখুন তাকে দেখলে অবশ্যই তুমি ভয় পাবে খালিদি বিন সুফিয়ান ছিল খুব শক্তিশালী এবং মারমুখী একটা লোক অন্যদিকে আবদুল্লাহ বিন উনাইস ছিলেন খুব সাহসী কাউকে ভয় করতেন না এই কাজের জন্য তাই আবদুল্লাহ বিন উনাইসই ছিলেন যোগ্য লোক কাহিনিটা তার মুখে শোনা যাক এরপর আমি তলোয়ার হাতে বেরিয়ে পড়লাম চলতে চলতে একসময় আরিনা পৌঁছে গেলাম সেখানে গিয়ে আমি তার দেখা পেলাম তাকে দেখেই আমি কেঁপে উঠলাম বুঝতে পারলাম যে এই লোকটি খালিদি বিন সুফিয়ান তার সাথে কিছু মহিলা ছিল তাদের জন্য সে তাবুর জন্য জায়গা খুঁজছিল সময়টা ছিল আসরের ওয়াক্ত আমি চিন্তায় পড়ে গেলাম তার সাথে লড়াই করতে গিয়ে না আবার আসরের সালা ছুটে যায় আমি তাই তার কাছে যেতে যেতে ইশারায় সালাত যুদ্ধের পরিকল্পনা করছেন তাই আমি আপনার সাথে যোগ দিতে এসেছি ঠিকই শুনেছ আমি তার বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছি এভাবে তার সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এরপর সুযোগ পুছি দিলাম তলোয়ার দিয়ে এক কোপ আসার সময় দেখি তার সাথে মহিলারা উপর হয়ে কান্নাকাটি করছে এরপর আমি মদিনা চলে আসলাম রসুল আলী বললেন আহ এই মুখ উজ্জ্বল হোক আমি বললাম আমি তাকে হত্যা করেছি ইয়া রসুল্লাহ রসুল আলী হাসলাম বললেন হ্যাঁ তুমি তাকে হত্যা করেছ এবং আমি জানি তুমি সত্য বলছ এরপর রসুল্লাহাল আলী হাসলাম তার বাসা থেকে একটা লাঠি নিয়ে আমাকে দিলেন আমি লাঠি নিয়ে চলে আসলাম আমার বন্ধুরা জিজ্ঞেস করলো। এ বিন উনাইস তোমাকে আল্লাহ রসুল লাঠিটা কেন দিলেন তা তো জানি না তিনি শুধু আমাকে লাঠিটা দিলেন আমার বন্ধুরা বলল আরে তুমি জিজ্ঞেস করবে না যাও তুমি জিজ্ঞেস করে আস কেন তোমাকে লাঠিটা দিয়েছেন আমি আল্লাহ রসুলের কাছে ফিরে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম তিনি বললেন শেষ বিচারের দিনে এই লাঠি হবে তোমার এবং আমার মধ্যকার একটি চিহ্ন সেদিন অল্প কিছু লোকের সাথেই ভর দেবার মতো কোন সম্বল থাকবে আব্দুল্লাবেন উনাইস লাঠিটি তার তলোয়ার সাথে বেঁধে নিলেন আর কোনদিন সেই লাঠি হাতছাড়া করেননি সব সময় নিজের কাছে রাখতেন তিনি যখন মারা গেলেন তার লাঠিটিও কবর দিয়ে দেওয়া হয়েছিল তার ইচ্ছা ছিল শেষ বিচারের দিনে রসুল্লাহ সাল্ল আলী হাসলাম এবং তার মধ্যকার চিহ্ন হিসেবে লাঠিটি যেন তার সাথে থাকে কেননা রসুল্লাহ সাল্ল আলীহাস্লাম বলেছিলেন সেদিন অল্প কিছু লোকের সাথেই ভর দেবার মতো কোনো সম্বল থাকবে আলিমদের মত হলো। সেই কিছুটা হলো মানুষের আমল যার উপর তারা ভরসা করতে পারবে ঘটনাটা আর রাজির মিশন। এই আল্লাহ রসুল সাল্লাস দশ জনের একটি ছোট্ট দল প্রেরণ করেন কারো মতে এই দলটি পাঠানোর উদ্দেশ্য ছিল শত্রুদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা তবে ইতিহাসবিদ আল ওয়াকিদি বলেছেন ভিন্ন কথা তিনি বেশ জোর দিয়ে বলেছেন আল্লাহ রসুল এই দলটি পাঠিয়েছিলেন কর্রাহ এবং আদুল এই দুই গোত্রের অনুরোধে তারা এসে করতে ইচ্ছুক আমরা বুঝব এবং ইসলামের হুকুম আহকাম সম্পর্কে জানতে পারবাহ আলীহাস্লাম আসিমবে সাবিদ আল আকলার নেতৃত্বে জন সাহাবীর একটি ছোট্ট দল তাদের কাছে পাঠিয়ে দিলেন কিন্তু কাররা ও আদুল দুটো গোত্র মিথ্যে বলেছিল আল ওয়াকিদের মতে খালিদি মেন সুফিয়ানকে হত্যা করার পর হুজাইল গোত্রের একটি উপকত্র বনুলাইহান প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে তারা এই দুটো গোত্রকে ঘুষের বিনিময়েল্লা সাল আলিউসলামের সাথে প্রতারণা করে কিছু সাহাবিকে আটক করার প্রস্তাব দেয় যেন তারা এই সাহাবিদেরকে কুরাইশদের কাছে বিক্রি করে দিতে পারে ও আদুল দুটো আলীহাস্লাম সাহাবিদের দশ জনের একটি দলকে তাদের কাছে পাঠান ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আসিম এ সাবিতের নেতৃত্বে এই দলটি উসফান ও মক্কার মাঝামাঝি বনুলাইহান গোত্রের ভূমিতে যখন পৌঁছল তখন প্রায় একশো জনের তীরাজ বাহিনী ঘিরে ধরে আনহু বুঝতে পারলেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে যান বাঁচানোর জন্য তারা একটা ছোট্ট পাহাড়ে পালিয়ে গেলেন মসরিদদের পক্ষ থেকে তাদের বলা হল যদি তোমরা আত্মসমর্পণ করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে মুসলিমদের আমির আসিম রাজিয়ালহু বুঝলেন তারা মিথ্যা বলছে যদি ছেড়ে দেয়া হয় তাহলে আটক করা কেন আসিম এ বেদ তাদের কথায় টোরলেন না বললেন মুশ্রিকদের অঙ্গীকারে আমরা বিশ্বাস করি না আর এই বলে আসিম একের পর এক তীর সবগুলো তীর শেষ হয়ে গেল রয়ে গেল কেবল একটি তলোয়ার এরপর আসিম আল্লাহর কাছে দোয়া করলেন জীবিত থাকতে তোমার জন্য লড়েছি হে আল্লাহ মরে যাবার পর তুমি আমার দেহকে সুরক্ষিত রেখ এরপর তিনি তলোয়ার হাতে লড়ে গেলেন শত্রুর সাথে দুজনকে হত্যা করলেন একজনকে আহত করলেন যুদ্ধ করতে করতে একসময় তার তরবারে ভেঙে গেল বনু লাইহানের লোকেরা তাকে হত্যা করল ইসলামের এক নির্ভীক সৈনিক আসিমে বিন সাবিত রদ আনহু শহীদ হলেন কেন তিনি আল্লাহর কাছে তার দেহকে সুরক্ষিত করার জন্য দোয়া করেছিলেন এর পেছনে একটি ঘটনা আছে একটি কারণ হলো। বনুলাইহানের লোকেরা মুসলিমদের হত্যা করে তাদের দেহ বিবস্ত্র করছিল দ্বিতীয় কারণ হলো আসিমের প্রতি সেই কোচের এক মহিলা সুলাকাবিন্দ সাহাদের তীব্র বিদ্বেষ ছিল কারণ তার দুই ছেলেকে আসিম ইতপূর্বে একটি যুদ্ধে হত্যা করেছিলেন সেই মহিলা শপথ করেছিল কেউ যদি আসিম রদানহোর মাথা কেটে তার কাছে নিয়ে আসতে পারে তবে সে আসিমের খুলিতে মদ পান করবে বিনিময়ে হত্যাকারীকে একশো উঠ দিয়ে পুরস্কৃত করবে কিন্তু আল্লা তালা আসিম রাদেল ও আনহুর দোয়া কবল করেছিলেন তার মৃতদেহ মৃতদেহের কাছে যেতে চাচ্ছিল তখন সেই মৌমাছির দল তাদের উপর চড়া হচ্ছিল তারা ভাবল পরের দিন এসে লাশ নিয়ে যাবে কিন্তু সে রাতেই প্রবল বৃষ্টিতে তার মৃতদেহ ভেসে যায় আল্লাহ তার বান্দাকে মর্যাদাহানি থেকে রক্ষা করলেন এবং তাকে শহীদ হিসেবে কবল করলেন আল্লাহ চাইলে বৃষ্টির পানি অবু মৌমাছিও মোমিনদের জন্য বন্ধ হয়ে যায় আর রাজিতে মুসলিমদের সাথে মুশ্রিদদের তেমন কোন যুদ্ধই হয়নি কারণ মুসলিমদের সংখ্যা ছিল মাত্র দশজন আর মুশিদরা ছিল সব মিলিয়ে দুইশ জন তবু মুসলিমদের দশজনের মধ্যে সাতজন যোদ্ধাই যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন বাকি থাকলেন জন। পালিয়ে যাওয়া অথবা শত্রুদের সাথে পেরে ওঠা কোনটাই তাদের পক্ষে সম্ভব ছিল না তাই বাঁচবার আশায় তারা অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করতে রাজি হলেন কিন্তু অস্ত্র ফেলে দেওয়ার সাথে সাথে তাদেরকে আক্রমণ করে দড়ি দিয়ে বেঁধে ফেলা হল আবদুল্লাবেন তারিখ রাজ আনহ বুঝতে পারলেন এবারও তাদেরকে ধোকা দেয়া হয়েছে তিনি কোনোভাবে দড়ির মধ্য থেকে হাত বের করে তলোয়ার দিয়ে শত্রুদের আক্রমণ করার চেষ্টা করলেন কিন্তু তারা ছিল নাগালের বাইরে শত্রুরা এরপর তাকে পাথর ছুড়ে হত্যা করল তিনিও শহীদ হয়ে গেলেন বাকি ছিলেন দুজন খুবাই বিবেন আদি রাজ আনহো এবং জায়দিবেন আত্মিসা রাজ আনহোমা তাদেরকে বনুলাইহানের কাছে বিক্রি করে দিল কোরাইশরা তাদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিল তবু আবু সুফিয়ান তাদেরকে টলাবার জন্য যেন জিজ্ঞেস করল আচ্ছা তোমাদেরকে ইচ্ছে হয় না যেন আজকে তোমাদের জায়গায় মোহাম্মদ থাকত আর তোমরা তোমাদের পরিবারের সাথে নিরাপদে থাকতে। এই প্রশ্নটি যখন আবুসুফিয়ান তাদেরকে জিজ্ঞেস করছে তখন তারা বন্দী পালানোর কোন পথ নেই লড়াই করেও বেঁচে যাবার কোনো সুযোগ নেই তারা একদম মৃত্যুমুখে দাঁড়িয়েছে যখন নিজের জীবনটাকে পৃথিবীর অন্য সবকিছুর চাইতে দামি মনে হয় কিন্তু তারা উত্তর দিলেন না আল্লাহর কসম করে বলছি আমরা মরতে রাজি কিন্তু আল্লাহ রসলের গায়ে মদিনার একটি কাটা বিত্তেও দিতে রাজি নই আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকব আর আল্লাহ রসোলের গায়ে একটা টোকা লাগবে তা হতে দেব না এই কথা শুনে আবুস্তুফিয়ান যেন কিছুটা অভিভূত হল সে বলল আমি এমন মানুষ আগে কখনো দেখিনি যারা তাদের নেতাকে এতটা ভালোবাসে সম্মানিত শ্রোতা একটু থমকে দাঁড়িয়ে ভাববার সময় এসেছে ভেবে দেখা সময় এসেছে রসুল্লাহ সাল্ল আলিহাস্লামকে সাহাবিরা কতটা ভালোবাসতেন শত্রুরাও এই ভালোবাসার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে বারবার ভালোবাসা মানে এই নয় যে রাত দিন আল্লাহ রসুল সাল্ল আলি আসালামকে নিয়ে শুধু কথা হবে মীরাল মাহফিল হবে আল্লাহ রসুল সাল্লু আলি আসালামকে ভালোবাসা মানা হল তার দেখানো পথে চলা যত কষ্টই হোক সাহাবিরা শরীর রক্ত দিয়ে বুঝিয়ে গেছেন তাদের হৃদয়ে নবীজের জন্য কতটা গভীর ভালোবাসা ছিল শত্রুরা পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছে মুহাম্মাদের প্রতি সাহাবিদের নজিরবিহীন যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমাদের জায়গায় তোমরা না থেকে মুহাম্মদ থাকত এটাই কি ভালো হতো না তখন তারা শুধু এটাই বলতে পারতেন না কিন্তু তারা ইচ্ছে করেই নবিজের প্রতি তাদের ভালোবাসা কাফিরদের সামনে দরদের সাথে প্রকাশ করেছেন তারা বলেছেন আমরা বেঁচে থাকতে নবিজির গায়ে একটা কাটাও ফুটতে দেব না এটা ছিল নবীজির প্রতি সাহাবিদের ভালোবাসার একটি চমৎকার দৃষ্টান্ত শেষ পর্যন্ত এই দুই সাহাবিকে হত্যা করা হয় খুবাই ব্রাজ আহুকে কুরাইশরা নির্মম ভাবে শুলে চড়িয়ে হত্যা করে হত্যার আগে তাকে আলহারিসের বাড়িতে রাখা হয় সে সময় কোনো কারাগার ছিল না খুবাই ব্রাজাল্লাহ আনহু বদরযুদ্ধে আলহারিসকে হত্যা করেছিলেন আলহারিসের ছেলেরা চাইল খোবাইবকে হত্যা করে পিতা হত্যার প্রতিশোধ নেবে বন্দী খোবাইব আহ আলহারিসের এক মেয়েকে বললেন আপনি কি আমার জন্য একটি ব্লেড এনে দিতে পারবেন আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে চাই খোবাইব নাভি নিচের অংশ পরিষ্কার করতে চাচ্ছিলেন এটি একটি সুন্না মহিলা তার বাচ্চাকে দিয়ে তার কাছে একটি ব্লেড পাঠিয়ে দিল এভাবে বেশ খানিকক্ষণ কেটে গেল খোবাইব রাদাল সাথে বাচ্চাটির বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এত ভালোই যে বাচ্চাটি তার কোলে উঠে বসে থাকে সেই মহিলার হঠাৎ হুশ হলো তার বাচ্চার কোন হদিস নেই তড়িঘড়ি করে এসে সিঁড়ি ভেঙে এসে সে দেখল তার বাচ্চা খুবাইবের কোলে বসা আর খুবাই বিরোদল্লাহ আনহুর হাতে সেই ব্লেড এই দৃশ্য দেখে মহিলা আতঙ্কে জমে গেল তার বাবার হত্যাকারী খুবাইবের হাতে ব্লেড আর কোলে তার বাচ্চা খুবাই বিরোদ আনহু তাকে অভয় দিয়ে বললেন ভয় কিছু নেই আপনি যে আশঙ্কা করছেন সেরকম কিছুই আমি করব না ইনশাআল্লাহ এখানে শিক্ষণীয় বিষয় হল খুবাই ব্রাদ ওয় আনহু জানতেন তাকে হত্যা করা হবে কিন্তু এজন্য তিনি বাচ্চাটিকে হত্যা করে তার প্রতিশোধ নেয়ার কোনও চেষ্টা করেননি যদিও চাইলে তিনি তা করতে পারতেন ইচ্ছে করে নিরাপরাধ কাউকে হত্যা করা একজন মুসলিমের জন্য সংগত নয় একজন মুসলিম কখনো ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো কাফেরকে হত্যা করে না কারণ জিহাদ কেবল আল্লাহর জন্য খোবাইবের এই আচরণে সেই মহিলা খুব মুগ্ধ হয়েছিলেন তিনি বলেছেন উনার চেয়ে ভাল কোনো কয়েদি আমি কখনো দেখিনি আমি তার রুমে গিয়ে দেখতাম তিনি প্লেট ভর্তি আঙ্গুর খাচ্ছেন অথচ মক্কার কোথাও তখন আঙ্গুর পাওয়া যেত না আমি নিশ্চিত ওই আঙ্গুরগুলো ফেরেস্টাদের কাছ থেকে এসেছে শুলে চড়ানোর আগে তিনি দুই রাকাত সালাদ আদায় করতে চাইলেন তাকে সেই সুযোগ দেয়া হল মৃত্যুর আগের শেষ কাজ চাইলে তিনি লম্বাচড়া করে সালাতটা পরে মৃত্যু সময়টা কিছুটা বিলম্ব করতে পারতেন খুব তা করেননি সালাত শেষ করে তিনি তাদেরকে ফিরে বললেন তোমরা আমাকে মৃত্যু ভয়ে ভীত হবার অপবাদ না দিলে আমি দুই রাখ সালাদ আরও দীর্ঘ করতাম খোবাইব ছিলেন একজন মর্যাদাবান মানুষ কাফিররা বলবে খোবাইব ভয়ের কারণে লম্বা সালাত আদায় করছে এই ধরনের কথা বলার কোন সুযোগ তিনি তাদেরকে দেননি মৃত্যুর আগে দু রকাত সালাদ আদায়ের এই সুন্না খুবাইব রাদহ প্রচলন করেছিলেন মৃত্যুর আগে তিনি যান হে আল্লাহ এদেরকে গুনে গুনে হত্যা করুন পিতৃহত্যার প্রতিশোধে সে সাইদকে হত্যা করে আর রাজির মিশনের দশ জনের প্রত্যেকে মৃত্যুবরণ করলেন মোনাফিকরা বলা বলে করতে লাগল আহ এদের ভাগ্যটাই খারাপ না পারল তার পরিবারের সাথে থাকতে না পারল যুদ্ধে চিত্তে এভাবে মনে গিয়ে কি লাভ ছিল যে এই দশ জনের জীবন ব্যর্থ অভিযান সফল হলই না বরং তাদের নিজেদের জীবনটাই হারাল বাড়িতে বসে থাকলে কাজের কাজ হতো এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আজাল আয়াত নাজিল করেছেন এবং মানুষের মধ্যে যারা পার্থিব জীবনের কথাবার্তায় আপনাকে মোহিত করে এবং তার অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ সাক্ষী রাখে মূলত আপনার কঠোর বিরোধী সুরাবাকারা আয়াত দুশো চার সেই দশ জনের প্রশংসায় আল্লাহ বললেন আর অনেকেই রয়েছে যারা আল্লাহ সন্তুষ্টি লাভে নিজের জীবন সমর্পণ করে দেয় এবং আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান সুরা আলবাকারা আয়াত দুইশ সাত এই আয়াতগুলো এই ঘটনার প্রসঙ্গে নাজিল হয় আল্লাহ এর মাধ্যমে মুসলিমদের শিক্ষা দিচ্ছেন যুদ্ধে জয় পরাজয় আসল কথা নয় আসল কথা হল এই যে তারা আল্লাহর নিজের যান বিক্রি করে দিয়েছিলেন আর আল্লাহই তাদেরকে পুরস্কৃত করবেন ঘটনা ইসলামের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে এটি হচ্ছে একটি এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল বনু আমের গোত্রের হাতে এই গোত্রটি ছিল মধ্য আরবের নজর এলাকার বোন আমর গোত্রের নেতৃস্থানীয় এক লোকের নাম আমির নেতা ছিল না তবে গোত্রে তার বেশ প্রভাব ছিল সে ছিল কিছুটা রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল বলতে তার কিছুই ছিল না বরং সে ছিল খুব প্রকৃতির। যদিও তার তেমন কোনো যোগ্যতাই ছিল না তবু সে স্বপ্ন দেখত সে সমগ্র আরবের রাজা হবে মাথামোটা হলেও সেই লোকটা ঠিকই বুঝতে পেরেছিল যে আজ হোক কাল হোক রসলাস্লা আলহিম একদিন না একদিন সমগ্র আরব জয় করবেন এটা বুঝতে পেরে সে রসুল্লাহ আলহামকে একটা প্রস্তাব দিল সে বলল হে মোহাম্মদ আমি আপনাকে তিনটি প্রস্তাব দিচ্ছি প্রথম প্রস্তাব হচ্ছে আপনি এই শহরের রাজা হবেন এবং আমি হব বেদুইন্দের শাসনকর্তা দ্বিতীয় প্রস্তাব আপনি আমাকে আপনার মৃত্যুর পর খলিফা হিসেবে নির্বাচিত করে যাবেন আর শেষ প্রস্তাব হচ্ছে আমি বনোগতাফানের এক হাজার পুরুষ আর এক হাজার নারী নিয়ে আপনার উপর হামলা করব বলাই বাহুল্ল রসুল্লাহ আলী হুসলাম তার এই প্রস্তাবে কোন্তা দেননি একটা প্রস্তাবেও রাজি হননি তবে এর সূত্র ধরে সে প্রতিশোধ নেবার জন্য অস্থির হয়ে ওঠে পরবর্তীতে একদিন সেই বনু আমির কোটের প্রধান নেতা মুলাইব আল যে আবু বারা নামে পরিচিত ছিল সে রসুল্লাহ সাল্লাহ আলীহাস্লামের কাছে উপহার নিয়ে আসে আল্লাহ রসুল আপনি যদি নজর এলাকার লোকের মাঝে আপনার সাহাবিদের পাঠান তাহলে আমার বিশ্বাস তারা ইসলাম গ্রহণ করবে সে নিজে মুসলিম না হলেও ইসলামের প্রতি বেশ আন্তরিক এবং আগ্রহী ছিল কিন্তু রসল সাল্লাহ আলহিহাস্লাম সাহাবিদের নজদে পাঠানোর ভরসা পেলেন না কারণ জন সাহাবিকে কিছুদিন আগেই প্রতারণা করে আর রাজিতে হত্যা করা হয়েছে আবুবারা তখন সেই সাহাবিদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলে রসুল্লাহ সাল্লু আলহিহস্লাম রাজি হন রসল্লাহ আলিহাস্লাম তখন সত্তর জন সাহাবি পাঠালেন এদেরকে বলা হতো আল কোরত কোরআন তিলাবাতকারী তারা দিনের বেলা কাঠ বিক্রি করে জীবিকা নিবাহ করতেন আর রাতের বেলা কেমন লাইলে কোরআনলাওয়াত করতেন এটাই ছিল তাদের জীবনযাপনের ধরন নজদে ইসলামের দাওয়াত দেবার জন্য তাদের পাঠানো হল আমির বিন আত্তুফায় গোত্র নেতা আবু বারার ভাতিচা সাহাবিদের আগমনের খবর শুনে তার মাথা খারাপ হয়ে গেল সে কিছু একটা করার জন্য অস্থির হয়ে গেল প্রথমে সে গেল তার নিজ গোত্রের বনু আমিরের কাছে তাদেরকে প্রস্তাব দিল মুসলিমদের ওপর তারা হামলা করবে তারা রাজি হল না তারা তাদের গোত্রের প্রধান নেতা বিরুদ্ধে কিছুই করতে চাইল না এরপর সে একই প্রস্তাব নিয়ে বনুসুলাইম গোত্রের কাছে গেল বনুসুলাইমের লোকেরা রাজি হলো, তারা সত্তর জন সাহাবির ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিল তারা একশোর উপরে তীরন্দাস যোগার করে বীরে মাউনার জলাশয়ের কাছে সাহাবিদের ওপর হামলা চালালো। সাহাবিরা নিজেদের রক্ষা করার জন্য অস্ত্র হাতে লড়াই করলেন জনের মধ্যে একজন ছাড়া সবাই শহীদ হয়ে গেলেন শুধুমাত্র একজন কোরআ জীবন বেঁচে গিয়েছিল তিনি হলেন আমরবেন ওমাইয়া আদামি তারা তাকে বন্দী করল মোজারকোত্রের হওয়ায় তাকে ছেড়ে দেয় আমির এ বেন মা শপথ করেছিল যে সে মুজারকোত্রের এক লোককে মুক্ত করবে তাই মায়ের শপথ রক্ষার্থে তাকে ছেড়ে দেয়া হল এই হত্যাকাণ্ডের খবর রসুল্লাহ সাল্ল আলহিউসালামের কাছে পৌঁছলে তিনি ভীষণ কষ্ট পান সেই সমাজে সত্তরজন জন সাহাবিদের মৃত্যু সহজে মেনে নেওয়ার মতো কোনও খবর ছিল না তারা ছিলেন ইসলামের দায়ী কিন্তু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছে। এই না কেউ ছিলেন তারা কোরআন অধ্যয়ন করতেন রাতের বেলা একসাথে বসে কোরআন নিয়ে পড়াশোনা করতেন আর দিনের বেলা মসজিদে পানি নিয়ে আসতেন কাঠ বিক্রি করে সেই টাকা সুফফার জন্য ব্যয় করতেন তারা ছিলেন সবাই খুব উঁচু পর্যায়ের সাহাবি রসুল্ল আলহি আসালাম দোয়া কুনুত পড়া শুরু করলেন যেটাকে আমরা বলে জানি। এটাই ছিল প্রথম ঘটনা। ফজর, আসর সব ওয়াক্তে চলাতেই তিনি দোয়াটি পড়লেন টানা কয়েক মাস ধরে প্রত্যেক চলাতে তিনি তাদের বিরুদ্ধে দোয়া করলেন তিনি দোয়া করলেন সুলাইম গোত্রের বিভিন্ন উপগোত্র রাইল জাকুয়ান এবং উসাইয়া গোত্রের বিরুদ্ধে তারা এই মুসলিমদের সাথে প্রতারণা করেছিল এবং তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল রসুল্ল আলী ফল তারা পেয়েছিল তাদের মানে সময় ঘোষণা দিয়ে পতাকা আর ব্যানার নিয়ে ময়দানে যুদ্ধ হবে এমনটা নয় সময় পরিস্থিতি প্রযুক্তি শক্তিমত্তা এ সবের উপর ভিত্তি করে যুদ্ধের কৌশলে পরিবর্তন আসতে পারে শত্রুকে অপ্রস্তুত ও ভৃত সন্তস্ত করে ফেলা ছিল রসল সাল আলহস্লামের যুদ্ধের একটি নিয়মিত কৌশল এভাবে তিনি শত্রুর মনে ভয় ধরিয়ে দিতেন এবং মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতেন বনু আসাদ আসাদগোত্র ভাবতেই পারেনি তারা আক্রমণ করার আগে মুসলিমরা তাদের উপর এসে এভাবে প্রচণ্ড হামলা চালাবে অথচ এরাই কিনা মাত্র উহুদে পরাজিত হয়ে ফিরে এসেছে এই আক্রমণে পর্যদস্ত হয়ে তারা শেষ পর্যন্ত মুসলিমদের সাথে চুক্তিতে ফিরে যেতে বাধ্য হয় দুই নম্বর শিক্ষা গোপনীয়তা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তথ্য হচ্ছে এক প্রকার আমানত আর যুদ্ধ সংক্রান্ত তথ্য হলে সেটার গুরুত্ব আরও অনেক বেশি তথ্যকে কখনো হেলাফেলা করা ঠিক না আমরা অনেক সময় খুব হালকা মনে করে বিভিন্ন কথা সবাইকে বলে ফেলি পরবর্তীতে বিষয়টি অনেকের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কাজেই তথ্যকে একটি আমানত হিসেবে নিতে হবে এবং যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দিতে হবে বন ক্ষেত্রে আমরা দেখেছি মুসলিমরা তাদের আক্রমণের খবর আগে পেয়ে যায় কিন্তু বনু আসাদ মুসলিমদের আক্রমণের ব্যাপারে একদমই আজ করতে পারেনি এটা সম্ভব হয়েছে এই কারণে যে সাহাবিরা তথ্যের গুরুত্ব বুঝতেন একটি আপাত নিরীহ তথ্য যুদ্ধের ময়দানে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে তাই এই ব্যাপারটি মুসলিমদের গুরুত্বের সাথে নিতে হবে তিন শিক্ষা। সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করা এবং সমস্যার প্রকৃতি অনুধাবন করা রাজনৈতিক প্রজ্ঞার একটি অংশ বনু হুসাইল গোত্রের ক্ষেত্রে আমরা দেখেছি আল্লা রসুল সাল্লু আলিহাস্লাম খালিদ বিন সুফিয়ানকে গোপনে হত্যা করিয়েছেন কেন এর কারণ হল অহেতুক রক্তপাত বন্ধ করা খালিদ বিন সুফিয়ানের পুরো গোত্রের সাথে যুদ্ধ না করে শুধু তাদের নেতা খালিদকেই হত্যা করা হয়েছিল তার গোচরের অন্য লোকেরা রসুল্লাহ সাল্ল আলি হাসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে তেমন আগ্রহী ছিল না কিন্তু খালিদ বিন সুফিয়ান ছিল এতটাই শক্তিশালী আর এতটাই প্রভাবশালী ব্যক্তি যে তার কথায় বাকিরাও যুদ্ধ অংশ নিতে বাধ্য হত সে ছিল নাটের গুরু বলা যায় যাবতীয় কলকাঠি সেই নাড়া ছিল আলী হুয়াল্লাম বুঝতে পেরেছিলেন যে যদি তাকে সরিয়ে দেওয়া যায় তাহলে পুরো গোত্র নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং তিনি তাই করেছিলেন ফলে হুজাইল গোত্র যুদ্ধের চিন্তা ছেড়ে দেয় সঠিক ব্যক্তিকে সঠিক সময় হত্যা করার মাধ্যমে পুরো বিষয়টা মোটামুটি রক্তপাতহীনভাবে সমাধান হয়ে যায় এ থেকে আমরা দেখি নবী সাল আলহিহসাল্লাম সকল শত্রুর সাথে একই কৌশল অবলম্বন করতেন না তিনি শত্রুদের মাত্রা ও শত্রুদের পক্ষ থেকে সম্ভব্য পদক্ষেপ কী হতে পারে সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতেন শত্রুদের ব্যাপারে তাদের জ্ঞান ছিল কে তাদের মূলহতা কে যুদ্ধের দিকে প্ররোচনা দিচ্ছে এই ব্যাপারগুলো নবীজি জানতেন কার বিরুদ্ধে কি পদক্ষেপ নিলে কেমন প্রতিক্রিয়া হতে পারে এই বিষয়গুলোও তিনি বিবেচনায় রাখতেন কাজেই মুসলিমদের উচিত তাদের শত্রুদের ব্যাপারে জানা স্টাডি করা তাদের আদর্শ ও নীতি সম্পর্কে ধারণা রাখা যেন সঠিক পন্থায় তাদের সামাল দেওয়া সম্ভব হয় চার নম্বর শিক্ষা সুননার প্রতি সাহাবিদের দৃষ্টিভঙ্গি আমাদের মতো ছিল না তারা সুন্নাকে গুরুত্বের সাথে নিতেন আমরা অনেক সময় একটি কাজ এই ভেবে ছেড়ে দেই যে এটা তো একটা সুন্নাহ মাত্র অথচ সাহাবিরা এই ভেবে কাজটি ছাড়তেন না যে এটা তো রসুল্লার সুন্নাহ খুবাইবের ক্ষেত্রে আমরা দেখি যে যখন তিনি কোরাইশদের হাতে বন্দী মৃত্যু দরজায় কড়ান আছে কিছুদিন পরে তাকে হত্যা করা হবে এমন সময়ও তিনি রসুল্লা সাল্লু আলী আসলামের সুন্না পরিত্যাগ করতে চাননি আর তাই নাভি নিম্নাংশ পরিষ্কার করার জন্য ব্লেড চেয়েছিলেন সাহাবিরা কোন ছোট ছোটখাটো মনে করতেন না তারা সব সুন্নাহ পালনে সচেষ্ট ছিলেন একটা ঘটনা আছে যেখানে রসুল্লাহ সাল্ল আলী আসালাম কোন এক জায়গায় গিয়ে উঠের উপরে চড়ে ডান দিকে তাকিয়েছিলেন সাহাবিরা সেখানে গিয়ে ঠিক ডান দিকেই তাকাতেন তারা এই লেভেলে রসুল্লাহ সাল্লু আলিউসালামকে অনুসরণ এবং অনুকরণ করতেন হঠাৎ করেই হত্যা করা হয়েছিল তিনি যখন দাঁড়িয়ে কথা বলছিলেন তখন আমির এবং আতফাইল এক লোককে ইশারায় হত্যা নির্দেশ দেয় যে লোকটিকে ইশারা করা হয়েছিল তার নাম জব্বার হঠাৎ করে হারাম রদেলা আনহুর পেছন দিক দিয়ে বর্ষা দিয়ে আঘাত করল বর্ষার ফলা হারাম ইবেন মিলহান রাজিয়াল মৃত্যু যন্ত্রণায় কাতর রক্তাক্ত এক লোক আর সে কিনা বলছে সে সফল হয়েছে এই কথার অর্থ কি ঘটনাস্থলে উপস্থিত সবাই বিস্মিত তাদের চোখে মুখে অবিশ্বাস তারা বিশ্বাসী করতে পারছিল না যে একটা মানুষ মারা যাচ্ছে আর সে বলছে সে সফল এই কথাগুলো হত্যাকারী জব্বারের জন্য ছিল একটা বিরাট ধাক্কা সে পরবর্তীতে মুসলিম হয়েছিল তার মুসলিম হবার কাহিনী সে নিজে বর্ণনা করেছে আমি পেছন থেকে তাকে বসা দিয়ে আঘাত করে হত্যা করলাম সে বলে উঠল কাবার রবের শপথ আমি সফল হয়েছি আমি খুব অবাক হলাম সে এই কথা কেন বলল অন্যদের কাছে জিজ্ঞেস করলাম এই কথা দিয়ে সে আসলে কি বোঝাতে চেয়েছে তারা বলল তিনি শহীদ মৃত্যু লাভ করেছেন তাই নিজেকে সফল বলেছেন তার আমাকে বুঝিয়ে দিল শহীদ মানে কি আমি সব শুনে বললাম সে ঠিকই বলেছে আসলেই সে সফল হয়েছে এই ঘটনার সূত্র ধরেই জব্বার মুসলিম হয়ে যায় হারাম এবার মেলহান রদিয় ছিলেন একজন শহীদ এবং একই সাথে একজন তাহি মৃত্যুর সময় তার বলা কথাগুলো ছিল ইসলামের দিকে দাওয়াত মৃত্যুর মুহূর্তেও তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করে গেছেন আর তার বলা কথাগুলো অনুধাবন করতে পেরে খোদ হত্যাকারী ইসলাম গ্রহণ করে সোহান আমাদের এরপরে ছয় নম্বর শিক্ষা হচ্ছে আব্দুল্লাবিন উনাইস রানহুর সালাদ থেকে শিক্ষা আবদুল্লাহবিন উনাইস ছিলেন একটি গুপ্ত হত্যার অপারেশনে তিনি ভয় কাঁপছেন কিন্তু ঠিকই হেটে হেটে সালাত আদায় করেছেন সালাতের ব্যাপারে সাহাবিদের এতটুকু ঢিলেমে ছিল না সাহাবাদের দাদচালের ব্যাপারে সাবধান করতে গিয়ে একবার বলা হল যে সে সময়ের এক একটি দিন এক একটি বছরের সমান হবে তখন শাহাবাদের প্রথম প্রশ্নটি ছিল এক বছরের সমান দিনে তারা কিভাবে পাঁচ লাখ সালাত আদায় করবেন একটি দিন কিভাবে এক বছরের সমান হতে পারে সে আলোচনা বা কুতর্কে তারা যাওয়ার চেষ্টাই করেননি অথচ এটাই আমরা সচরাচর করে থাকি আমরা অতি সামান্য অজুহাতে অসুস্থতায় সালাত ছেড়ে দিই কিংবা কাজা করি অথচ আবদুল্লাহবেন উনাইসানহ এর চাইতেও শতগুণ কঠিন পরিস্থিতিতে সালাদ আদায় করতে ভুলেননি শিক্ষা আর রাজি এবং বীরে মাউনার ঘটনা থেকে এই কথা স্পষ্ট যে আল্লাহ গায়েব কিংবা ভবিষ্যতের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না গায়েব সম্পর্কে তিনি ঠিক ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন যদি তিনি জানতেন তাকে ধোকা দেয়া হবে এবং এভাবে এতগুলো মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হবে তাহলে তিনি কখনোই সাহাবিদেরকে এভাবে ছেড়ে দিতেন না মুসলিমদের মধ্যে একটি দল মনে করেন আল্লাহ রসুল্লাহ আলী আসালামের কায়েবের জ্ঞান ছিল সত্য হচ্ছে ব্যাপারে আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি জানতেন এর বেশি নয় আল্লাহ বলেন বলো আল্লাহ যা ইচ্ছা করেন তাছাড়া আমার নিজের ভালো বা মন্দ করার কোন ক্ষমতা নেই আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম আর কোন প্রকার অকল্যাণী আমাকে স্পর্শ করত না যারা ইমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া অন্য কিছুই নই সুরা আল আরাফ আয়াত একশো শিক্ষা। আর রাজি এবং বীরে মাওনার ঘটনা আল্লা রসুল্লাস্লামের সিরাতে সবচেয়ে হৃদয় বিতরক ঘটনাগুলোর মধ্যে অন্যতম আমরা প্রায় বলে থাকি আল্লাহ রসুল ও তার সাহাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন তাই তারা বিজয়ী হয়েছেন এই কথার মাধ্যমে আমরা বলতে চাই আল্লাহ শুধু তাদেরকে সাহায্য সাহায্য করেছেন, আমাদেরকে করবেন না আমরা সব সময় পরাজিত হব যেন সাহায্য কেবল তাদেরই প্রাপ্য আর কারো নয় এই কথার মাধ্যমে আল্লাহ রসুল ও সাহাবিদের ত্যাগ তিতিক্ষার যথার্থ কদর করা হয় না ভাবটা এমন যেন আল্লাহতালা ফেরেস্তা পাঠিয়ে তাদেরকে জয় করেছেন খুব সহজেই বিজয় অর্জন হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ রসুল ও তার সাহাবিদেরকে রাজি ও বীরে মাউনার মর্মান্তিক তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেননি তিনি দিনের পর দিন মাসের পর মাস কোনতে নাজেলা পড়েছেন প্রত্যেক ওয়াক্স সালাতে। এ থেকে বোঝা যায় যে তারা এক লাফে বিজয় অর্জন করেননি তাদেরও এমন সময় পার হয়েছে যখন সামর্থ্যের অভাবে তারা শত্রুদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারছিলেন না এমনটা আমরা মক্কায় দেখেছি সুদীর্ঘ তেরোটি বছর আল্লাহ রসুল সাল্লু আলিয়াস্লামের সামনে যখন আম্মারের বাবা ওর মাকে অত্যাচার করা হচ্ছিল তখন তিনি তাদেরকে শুধু এতটুকুই বলেছেন তোমরা সবর কর তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহ রসোল্লার জন্য এটা ছিল একটা সবরের পরীক্ষা সিরাতে এরকম অনেক ঘটনায় আমরা দেখি আমরা বর্তমানে একটি দুর্বল ও নিপিরিত অবস্থার মধ্য দিয়ে পার করছি সাহাবিরাও পার করেছিলেন কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হল এখানে যে তারা হাল ছেড়ে দেননি যারা চেষ্টা করেছেন আর আমরা চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেই। তাদের জীবনে আর রাজি আর বীরে মাওনার মতো ঘটনা ঘটেছিল আমাদের সময়ও এমন ঘটনা ঘটে কাজেই তাদের পরিস্থিতিকে খুব সহজ মনে করা এবং নিজেদের পরিস্থিতিকে কঠিন মনে করার কোনো অবকাশ নেই শিক্ষা। বীর এ মানার সত্তর জন সাহাবীদের মধ্যে কেবল একজন সাহাবিকে ছেড়ে দেয়া হয় আর তার নাম হচ্ছে আমার যা একটু আগেই আমরা উল্লেখ করেছি আমার এবে ওমাইয়ার চোখের সামনে তার অনেক মুসলিম ভাইকে হত্যা করা হয়েছিল যে কারণে তিনি প্রতিশোধ নেবার জন্য প্রচন্ড উদ্গ্রীব হয়ে ওঠেন কিন্তু সেই মুহূর্তে তার কিছুই করা ছিল না কারণ তিনি ছিলেন একা একজন ব্যক্তি তাকে ছেড়ে দেয়া হলে তিনি মদিনায় চলে আসেন মদিনায় আসার পথে তিনি বনু আমের গোত্রের দুইজন লোককে দেখতে পেলেন এই বন আমের গোত্র হল সেই গোত্র যারা একটু আগে বীরে মাওনায় এতগুলো মুসলিমকে হত্যা করেছে তাই আমর ওমাইয়া প্রতিশোধ নেবার জন্য এই দুইজনকে একাই মেরে ফেলেন তার দৃষ্টিকোণ থেকে তার কাজটি ঠিকই ছিল কারণ তারা ছিল শত্রু গোত্রের সদস্য এবং মুসলিমদের সাথে সেই গোত্রের কোনো চুক্তি ছিল না কিন্তু তিনি জানতেন না এই দুটি লোক আল্লাহ রসুল্লাহ আলী আসলামের কাছ থেকে একটু আগেই নিরাপত্তা প্রাপ্ত হয়েছে তাই তিনি তাদেরকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলেন কিন্তু মদিনায় এসে তিনি জানতে পারলেন এই দুজনকে হত্যা করা তা ঠিক হয়নি কারণ তাদেরকে নবীজ সাল্লিমা নিরাপত্তা দিয়েছেন খবর শুনে নবীজ সাল্লু আলিহাস্লাম বললেন তুমি এমন দুজনকে হত্যা করেছ যাদের জন্য আমাকে রক্তপণ দিতে হবে পরবর্তীতে নবীজ সাল্লু আলহিহাস্লাম এই দুজনের রক্তপণ আদায় করেছিলেন কারণ এই দুজন ছিল নিরাপত্তা প্রাপ্ত এই ঘটনা থেকে আমরা দেখি চুক্তি রক্ষার বিষয়টি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ কোনো মুসলিমের সাথে হোক বা কাফিরের সাথে আল্লাহ রসুল আলহিউ আদা করেছিলেন এবং যেহেতু একজন মুসলিম ভুল করে তাদেরকে হত্যা করে ফেলেছে তাই তিনি তাদের জন্য রক্তপণ আদায় করলেন শিক্ষা। আর রাজি এবং বীরে মাউনার হত্যাকাণ্ড থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো কষ্ট ছাড়া বিজয় আসে নাহুদের এরপর চারপাশে বিভিন্ন গোত্রে মাথা চাড়া দিয়ে ওঠা আচমকা হামলা পরিকল্পনা বিশ্বাসঘাতকতা এবং অনেকগুলো মুসলিমের প্রাণ ছড়ে যাওয়া এগুলোর কিছুই সাহাবিতে দমাতে পারেনি তার জানতেন এই ত্যাগ এই রক্তের মাধ্যমে বিজয় আসবে সবকিছুরই একটা মূল্য আছে আর বিজয়েরও মূল্য আছে তাই ইসলামের ইতিহাসে পরাজয়গুলো হলো মূল্য আর বিজয়গুলো হলো সেই মূল্যের প্রাপ্তি বীর এ মানার দুর্বৃত্তদের বিরুদ্ধে মুসলিমরা তাৎক্ষণিকভাবে কোন সামরিক পদক্ষেপ না নিতে পারলেও অন্য পদক্ষেপ নেন বীরার হত্যাকাণ্ডের মূল হতা আমির মেন আতফাইলের বিরুদ্ধে হাসান মিডিয়া ক্যাম্পেন শুরু করেন তিনি বীর এ মানার বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে একের পর এক কবিতা লিখতে থাকেন কবিতার মাধ্যমে কোন আমর গোত্রের নেতা আবুবারা ছেলে রাবিয়াকে খেপিয়ে তোলেন যেন সে তার চাচাত্য ভাই আমির মেন আতফাইলের ওপর প্রতিশোধ নেয় কেননা এই আমির মেন আতফাইল তার বাবার বিরুদ্ধাচারণ করে মুসলিমদের হত্যা করেছে পুরো বিষয়টা আবুবারার জন্য বেশ মানহানি করছিল। হাসানের লেখা কবিতা আরবদের মুখে মুখে ছড়িয়ে যায় রাবিয়ার মর্যাদা প্রশ্নের মুখে পড়ে যায় কিভাবে সে তার পিতা আবুবারের অপমানায় চুপ থাকতে পারে সে সিদ্ধান্ত নেয় আমিরকে মেরে হত্যা করবে হত্যার উদ্দেশ্যে সে তরবারি নিয়ে আমিরকে আঘাত করে আমির আহত হয় তবে বিষয়টা আর বেশিদূর গড়ায় নেই আমির বেনাত্তুফাইল পরবর্তীতে বাজে ধরনের প্লেগ রোগে আক্রান্ত হয় একসময় যে আরব জয় স্বপ্ন দেখত সে আমের একসময় সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে প্লেগ সংক্রমণের ভয়ে সবাই তাকে পরিত্যাগ করে একাকি ক্লান্ত আর হতাশ আমির পাগল অবস্থায় ধুকে ধুকে মারা যায় এটাই ছিল তার করুণ পরিণতি আজকের পর্বে এ নিয়ে আমরা চারটা ঘটনা আলোচনা করলাম এই সবগুলোই ঘটেছিল চতুর্থ চতুর্থবর্ষে এই পর্যায়ে আলোচনা করব হিজড়ি চতুর্থবর্ষের কিছু সামাজিক ঘটনা প্রথম ঘটনা রসুল্লসাল আলি হাসলামের অসাকিনের সাথে বিয়েসাল্লাহ আলী হাসলামের এই স্ত্রীকে জাহাইত সময় থেকে ডাকা হতো গরিবের মা কারণ তিনি গরিব লোকদের খোঁজ খবর রাখতেন খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন তার আসল নাম হল জাইনাব বিন তে খোজাইমান রাদহা তিনি হলেন বনু আবদা মানব কোত্রের রসুল্লাহ আলহামের বিয়ের আগে জাইনাব রদেল আনহা ছিলেন সাহাবি আব্দুল্লাহ বিন জাহাশের স্ত্রী তিনি অহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এরপর রসুল্লাহ আলী হাসলাম তাকে বিয়ে করে নেন্লাহ আলী হস্লামের সাথে জাইনাব সংসার স্থায়ী হয় মাত্র মাস। এরপর মারা যান। তাই তার ব্যাপারে খুব জানা যায়। এই বিয়ের পেছনে রসুল্লাহ আলী হাসলামের উদ্দেশ্য ছিল সামাজিক কল্যাণ ওম্মার প্রতি আল্লা সব সবসময় সহমর্মে ছিলেন সাহাবিরাও চাইতেন না কোন মহিলা স্বামী ছাড়া বা পরিবার ছাড়া থাকুক ইসলামের বহুবিবাহ চালু রাখার পেছনে এটি একটি প্রজ্ঞা দ্বিতীয় ঘটনা সালামা রাজ আনহার সাথে বিয়ে উম্মে সালামা রাজ আনহা ছিলেন কোরাইশ বংশের বনু মাকসুম গোত্রের তার আসল নাম হিন্দ বিনতে আবু ওমাইয়া ইনি সেই উম্মে সালামা যার কাছ থেকে হিজরতের সময় স্বামী সন্তানকে ছিনিয়ে নেয়া হয় সে কাহিনী আগে আলোচিত হয়েছে তিনি ছিলেন আবু সালামা রাজিয়া আহুর স্ত্রী তারা ছিলেন ইসলামের প্রথম যুগের দম্পতি দিন ইসলামে আবু সালামা ছিল বর্ণাঢ্য ক্যারিয়ার খুব অল্প কজন সাহাবি প্রথমে হাবাসায় এবং পরে মদিনায় এই দুই হিজরতে সুযোগ পান আবু সালামা তাদেরই একজন তিনি বদলে অংশ নেন উহুদের যুদ্ধে আহত হন উহুদের যুদ্ধে শরীরে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতটি ভালো হয়ে উঠতে শুরু করে এরপর তিনি বনু আসাদের অভিযানে নেতৃত্ব দেন যা একটু আগে আমরা উল্লেখ করেছি এই অভিযানে সেই ক্ষতস্থান গুরুতর আকার ধারণ করে এবং তাতে তার মৃত্যু হয় এই দম্পতির মাঝে ছিল চমৎকার ভালবাসা সম্পর্ক একটা সময় তারা দুজনে অনেক কষ্টের মধ্যে সময় পার করেছিলেন হয়তো সে কারণে তাদের মধ্যে সম্পর্ক গাঢ় হয় কেমন ছিল তাদের ভালোবাসা সেটা জানা যাক মুখেই। একদিন আনহা তার স্বামীকে বলেন শোনো আমি রসুল্লাহর কাছ থেকে একটা কথা শুনেছি যদি কোনো মহিলা স্বামী মারা যায় আর তখন সে মহিলা যদি আর বিয়ে না করে আর তার স্বামী যদি জান্নাতে চায় তাহলে আল্লাহ তাদের দুজনকে জাননাতে একত্রিত করবেন আমি চাই আমি মারা গেলে তুমি আর কোনো বিয়ে করবে না আর তুমি মারা গেলে আমিও বিয়ে করব না আবু সাল্লাম রানহ বললেন আমি তোমাকে যেটা বলি সেটা তুমি শুনবে আমি যদি মারা যাই তুমি আরেকটা বিয়ে করে নিও এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার মৃত্যুর পর তুমি আমার চাইতে ভাল কারো সাথে উম্মে সালামার বিয়ে দিও যে তাকে কষ্ট দেবে না তার কোনো ক্ষতি করবে না যখন আবু সাল্লাম্মা মারা গেলেন তখন উম্মে সালামা বলতেন আবু সালামার চেয়ে ভালো মানুষ আমি আর কোথায় পাব এই মৃত্যুর কিছুদিন পরেই উম্মে সালামার দরজায় করানারল আবু সালামা থেকেও উত্তম একজনের প্রস্তাব তিনি হলেন উম্মে সালামা রাদহাকে বিয়ে করার জন্য আবুকর রাজ আনহ প্রস্তাব দিয়েছিলেন তিনি তাকে ফিরিয়ে দেন উমার ইবির খত রাদ আনহর প্রস্তাবও উম্মে সালামা ফিরিয়ে দেন রসুল্লাহ সাল আলহ্লামের প্রস্তাবে তিনি খুশি মনে রাজি হলেন কিন্তু বললেন খুবই উত্তম প্রস্তাব কিন্তু আমার মধ্যে অনেক ঈর্ষা কাজ করে তাছাড়া আমার ছোট ছোট সন্তান আছে আর আমার অভিভাবকদের কেউ তো উপস্থিত নেই একটি বর্ণা এসেছে তিনি বলেছেন আমার বয়স অনেক বেশি উমে সাল্লামা নিজের ব্যক্তিত্ব ও অবস্থা সম্পর্কে রসুল আলী ধারণা দিতে চাইছিলেন তিনি বলতে চাইছিলেন তিনি কিছুটা অভিমানিকোছের তাই রসুল্লা সাল্লু আলিহাস্লামের অন্য স্ত্রীদের নিয়ে তার মধ্যে ঈর্ষা কাজ করতে পারে এছাড়া তার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে যাদের দেখাশোনা করা রসল্লা আলহামের জন্য বোঝা হতে পারে সব শুনে বললেন তুমি বলেছ তোমার ছেলে মেয়ে রয়েছে আল্লাহই তাদের দেখাশোনা করবেন তুমি ঈর্ষার কথা বলেছ আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তা দূর করে দেন আর তোমার ওয়ালিরা অনুপস্থিত হলেও তাদের কেউই আমাকে প্রত্যাখ্যান করতেন না আর বয়সের কথা বলছ আমি তোমার চাইতেও বয়স্ক খুব সহজ এবং সাদা মাটা কথাবার্তার পর তাদের বিয়ে হয়ে গেল কোনো জটিলতা নেই কোন আদিক্ষেতা নেই লোক দেখানোর কিছু নেই এভাবেই তারা বিয়ে করতেন উমে সাল্লামার ছেলে সালামা এই বিয়েটি পড়িয়ে দিলেন বিয়ের পরসালাম আল্লাহ রসুল আলী বললেন আমি তোমাকে সেই পরিমাণ আসবাবপত্র দেব যতটুকু জাইনবকে দিয়েছি তোমাকে আমি দুটো জাতাকল দুটো মাটির কলস এবং একটি পাতা দিয়ে ঠাসা চামড়ার বালিশ দেব রসুল্লাহ আলী আসলাম ছিলেন তখন একটি রাষ্ট্রের অধিপতি চাইলেই বিভিন্ন যুদ্ধ থেকে প্রাপ্ত গণিমতের মালের একটা বড় অংশ তার পরিবারের জন্য ব্যয় করতে পারতেন কারও কিছু বলার থাকত না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ নবী হিসেবে আরামদায়ক জীবনযাপন তো তারই প্রাপ্য কিন্তু তিনি একান্তই সাদামাটা ছিমছাম জীবন বেছে নিয়েছিলেন বিয়ে হলো, কিন্তু উম্মেসাল্লামার কোলে তখন আবুসাল্লামার সন্তান বাররা। তার নাম পরে বদলে রাখা হয় জায়নাব বার্রাহ তখন দুধের শিশু তাই নববধূ সাথে রসুল্লাহ সাল্লু আলী হাসালাম একান্তে সময় কাটাতে পারছিলেন না যখনই নবীজি সাল্লু আলী হাসালাম উম্মে সাল্লামার কাছে যেতেন দেখা যেত উম্মে সালামা তার কন্যা কনাসন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন রসুল্লাহ ছিলেন লাজুক প্রকৃতির মুখ ফুটে বিষয়টা বলতে পারছিলেন না বিষয়টি খেয়াল করলেন তারই সাহাবি আমার রিবেন ইয়াসির আম্মার ছিলেন উম্মে সালামার দুধ ভাই তিনি বোনের কাছ থেকে বারোহাকে নিয়ে অন্য এক মহিলার কাছে রেখে আসলেন যেন রসল্লা আলী আসালাম তার স্ত্রীর সাথে সময় কাটাতে পারেন সেদিন সেদিনের কাছে আসলেন এসে দেখলেন বার সেখানে নেই জিজ্ঞেস করলেন সে কোথায় তাকে বলা হল আম্মার তাকে নিয়ে গেছেন সেদিন সন্ধ্যায় নবীজি সাল্লু আলি আসালাম উমা সাল্লামার কাছে আসলেন এবং রাতে থাকলেন ঘটনাটা খুব ছোট কিন্তু এখানেও শিক্ষণের বিষয় আছে তা হচ্ছে রসল্লাহ যেমন করে সাহাবিদের দিকে খেয়াল রাখতেন সাহাবিরাও রসুল্লাহ সাল্লাহ আলিহাসের সুবিধা অসুবিধার দিকে খুব করে লক্ষ্য রাখতেন এরপর নবীজ্লা আলিহাস্লাম উম সাল্লামার সাথে তিন দিন কাটালেন তিনি বলেছেন যদি নতুন স্ত্রী কুমারী হয় তাহলে সাত দিন আর যদি তালাকা বা বিধবা হয় তাহলে তিন দিন অর্থাৎ কেউ যদি একের অধিক বিয়ে করে তাহলে নতুন স্ত্রী যদি কুমারী হয় তাহলে তার সাথে প্রথমে সাত দিন কাটাবে আর বিধবা হলে তিন দিন এরপর থেকে সব স্ত্রীর সাথে পালা করে সমান সময় দিতে হবে উম্মেসাল্লামা ছিলেন একজন বুদ্ধিমতি নারী তার বুদ্ধিমত্তা ছাপ পাওয়া যায় সময় তিনি থেকে বর্ণনা করেছেন প্রায় তিনশো অষ্টআশিটি হাদিস এগুলোর অনেকগুলোই নবীজি সাল্লু আলী একান্ত ব্যক্তিগত জীবনের টুকিটাকি ঘটনা যেগুলো পুরুষ সাহাবিতে জানার কোন সুযোগ ছিল না এই বিয়ে ছিল স্বামীহারা সালামার জন্য একটা আশ্রয়স্থল এই বিয়ের মাধ্যমে আলীহাস্লাম শিক্ষা দিচ্ছেন যেন আমরা আমাদের শহীদ ভাইদের পরিবারদের ভুলে না যাই তাদের দেখাশোনা করি এবং দায়িত্ব নেই। তৃতীয় ঘটনা হাসান একই বছর চতুর্থ হিজড়িতে জন্মগ্রহণ করেন রসুল উল্লাহ আলী আসালামের নাতি হাসান ইবিন আবি তালিব রাজি আনহু ইমাম নবির মতে তিনি জন্ম নেন চতুর্থ হিজড়ি শাবান মাসের পাঁচ তারিখে এই খুশির খবরটি আলী রাজহু নীজির কাছে নিয়ে গেলেন নবীজি জানতে চাইলেন তার সন্তানের নাম কি রাখা হয়েছে আলী রাজহ বললেন হার্ভ হার্ভ অর্থ যুদ্ধে থাকা আল্লাহ রসুল খুবই খুশি হন তিনি নানা হয়েছেন তিনি হাসানকে কোলে তুলে চুমু খেলেন এরপর তার কানে আজান দিলেন মে ফাতিমা রেদুল আনহাকে বললেন সন্তানের মাথা মরিয়ে দিতে এরপর মুরানো চুলের ওজনে সম রূপা সাদাকা করে দিতে। জন্মের সপ্তম দিনে নবীজিসাল তার নাতের জন্য দুটো ভেড়া কুরবানি করে আকিকা সম্পন্ন করলেন একই বছরের ঘটনা রসুল্লাহ আলহাম জাইদ বিন সাবিত রাজহুকে ডেকে বললেন জাইদ তুমি হিব্রু শিখে ফেল আমি ইহুদিদের ঠিক বিশ্বাস করতে পারছি না আলিউসালাম যেসব চিঠি পেতেন অথবা কারো কাছে লিখে পাঠাতেন সেগুলো ইহুদিরা তাকে শোনাতাম একজন বিশ্বস্ত মুসলিমকে নিয়োগ ইহুদিদের উপর থেকে তিনি ক্রমেই আস্থা হারিয়ে ফেলেছিলেন রসুল্লাহর কথায় অনুপ্রাণিত হয়ে জাইদ রাদহু মাত্র পনেরো দিনে হিব্রু ভাষা রীতিমতো রপ্ত করে ফেললেন জাইদ হলেন সেই সাহাবিদের একজন যিনি রসুল্লাহ সাল্লু আলি হাসালামের জীবদ্দশাতেই পুরো কোরআন হিফ করেছিলেন তিনি ছিলেন কাতিবুলা লিখিত সেই কাজটির সাথেও তিনি যুক্ত ছিলেন আমরা সিরাত থেকে বারবার দেখি সাহাবিরা রসল সাল আলি সাল্লামের যে কোনো আদেশে খুব আগ্রহের সাথে ছাপিয়ে পড়তেন আরবি ভাষা শিখতে আগ্রহী ভাই জন্য নিঃসন্দেহে এই ঘটনা একটা বড় অনুপ্রেরণা কোন কাজে পদক্ষেপ নিতে বছরের পর বছর সময় লাগিয়ে দেয়া উচিত নয় মুসলিমদের জন্য আরবি ভাষা শেখা অনেক জরুরি আরবি ভাষা থেকে দূরত্বের কারণে ইসলাম থেকেও মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছে কারণ ইসলামী শরিয়ার মূল দুটি উৎস কোরআন এবং হাদিস দুটোই আরবি আরবি না জানলে এগুলো থেকে উপকৃত হওয়া কঠিন যদি জাইদরাজিল ওয়ানহ একটি বিদেশী ভাষা মাত্র পনেরো দিনের মাথায় শিখে ফেলতে পারেন তাহলে সেই ভাষা শেখার ব্যাপারে আমাদের কি অজুহাত থাকতে পারে যেই ভাষা মুসলিমদের জন্য অতি প্রয়োজনীয় যুদ্ধ এবং আরো কিছু অভিযান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আলহামদুল্লাহ মিডিয়ার সম্পর্কে ডবল অথবা ফেসবুক পেজ ডুড ফেসুক অথবা চ্যানেল ডবল ডবল